উরাহ ইবনু জুবাইর হতে বর্ণিত তিনি বলেন আবদুল্লাহ ইবনু জুবাই হ। তাল্হ্ন বনুজুহরার কতিপয় লোকের সঙ্গে আয়সর আদেলা তালানহ্হা এর নিকট হাজির হলেন আয়সর আদিল্লাহ তালাহ্হা তাদের প্রতি অত্যন্ত নম্র ও দয়াদ্র ছিলেন কেননা আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম এর সঙ্গে তাদের আত্মীয়তা ছিল